সুরা রম দয়াময় নিরতিশয় মেহরবানোর বেলা ইহা একটি সুরা ইহা আমরা নাজিল করিয়াছি এবং ইহাকে আমরাই ফরজ করিয়া দিয়াছি ইহাতে আমরা সুস্পষ্ট ও প্রকাশ্য হেদায়ত সমূহ নাজিল করিয়াছি সম্ভবত তোমরা নসিহত গ্রহণ করিমিনী নারী चारी पुरुष उभये शतराघात कर आल्ला दिन बेपारेहर प्रति को दया अनुकम्पार भारा जान तुम मने ना जागे जदि तुम्हरा आल्ला शेष दिन ईमान राख और ताहदिग के शस्तिदान समय ईमानदार लोकर एक दल जान उपस्थित थके ব্যাভিচারী যেন ব্যাভিচারিণী বা মুসলিক স্ত্রী লোক ছাড়া বিবাহ না করে আর ব্যবচারিণী কে যেন ব্যাভিচারী বা মুসলিক ছাড়া বিবাহ না করে ইহা ইমানদার লোকদের জন্য হারাম করিয়া দেওয়া হইয়াছে আর যাহারা সচ্চরিত্রা স্ত্রী লোকদের উপর মিথ্যা দোষারোপ করিবে তারপর চারজন সাক্ষী উপস্থিত করিতে না পারিবে তাহাদিগকে আশিটি চাবুক মারো আর তাহাদের সাক্ষ্য কখনো কবুল করিও না তাহারা নিজেরাই ফা তবে সেই লোকেরা নয় যাহারা ইহার পর তবা করিবে ও সংশোধন করিয়া লইবে আল্লাহ অবশ্যই তাহাদের পক্ষে ক্ষমাশীল ও দয়াবান والذين يرمون ازواجهم ولم يكن لهم شهداء الا انفسهم فشهادة احدهم فشهادة احدهم اربع شهادات بالله انه لمن الصادقين ار ج하라 নিজের স্ত্রীর সম্পর্কে অভিযোগ তুলিবে আর তাহাদার নিকর তারা নিজেরা ছাড়া অপর কোন সাক্ষী থাকিবে না তাহাদের মধ্যে এক ব্যক্তির সাক্ষ্য হইল চারবার আল্লাহর নামে কসম খাইয়া সাক্ষ্য দিবে যে সত্যবাদী যদি সে মিথ্যবাদী হয় আর স্ত্রী লোকটির শাস্তি এইভাবে বাতিল হইতে পারে যে से चार बार अल्लाहर नाम कसम खाइ दिवे मिथ्यवादी पंचम बारिवे अल्लाहर गजब भांगिया पड़ु ज अनुद अभिजोगे सत्यवादी তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তাহার রহম যদি না হইত এবং আল্লাহ বড়ই লক্ষ্যকারী ও সুভিজ্ঞ কুশলী না হইতেন তাহা হইলে স্ত্রীদের বিরুদ্ধে যেসব লোক এই মিথ্যা অভিযোগ রচনা করিয়া লইয়াছে তাহারা তোমাদের মধ্যকারী কতিপয় ব্যক্তি এই ঘটনাকে নিজেদের জন্য খারাপ মনে করিও না বরং ইহা তোমাদের জন্য কল্যাণময়ী হইবে যে ব্যক্তি এই ব্যাপারে যতটা অংশগ্রহণ করিয়াছে সে কামাই করিযাছে। আর যে ব্যক্তি এই দায়িত্বের বড় অংশ নিজের মাথায় চাপাইয়া লইয়েছে। তাহার জন্য তো অতি বড় আজাব তোমরা যখন এই কথা শুনিতে পাইয়াছিলে तख मुम पुरुष और मुमिन स्त्रीलोक निजे सम्पर्के भलोधारणा पोषण करूपे मिथ्या সেই লোকেরা চারজন সাক্ষী আনিল না কেন এখন যখন তাহারা সাক্ষী পেশ করিল না তখন আল্লাহর নিকট তাহারাই মৃত্যু তোমাদের প্রতি দুনিয়া ও আখিরাতে আল্লাহর অনুগ্রহ ও রহমকরম যদি না হয়তো। हास कथा तुम्हरा जड़ित हा पड़िया उधे विराट आजाबा तुम दिव के ग्रास कर যখন তোমাদের মুখ হইতে অন্য মুখে এই মিথ্যাকে বহন করিয়া লইয়া যাইতেছিলে আর তোমরা নিজেদের মুখে সেই সব কথায় বলিয়া বেড়াইতেছিলে যে সম্পর্কে তোমাদের কিছুই জানা ছিল না তোমরা উহাকে একটি সাধারণ কথা মনে করিতেছিলে অথচ আল্লাহর নিকট ইহা ছিল একটি মারাত্মক কথা ইহা শোনার সঙ্গে সঙ্গে তোমরা কেন বলিয়া দিলে না এই ধর্মের কথা মুখে উচ্চারণ করা আমাদের শোভা পায় না আল্লাহ তো মহান পবিত্র ইহা তো এক গুরুতর মিথ্যা দোষারোপ আল্লাগ কে নেন ভবিষ্যতে কখনো না করো যদি তোমরা ইমানদার হইয়া থাকো ওনকুম্লাহ আল্লাহ তোমাদিগো পরিষ্কার ভাষায় হেদায় দিতেছেন ارتني سربغ و विज्ञानময় ان الذين يحبون ان تشيع الفاحشه في في الدنيا والله يعلمها انتم لا تعلمون جشلطايজে ईमानदार लोकर समाजे निर्लज्जता विस्तार लाभ करुक दुनिया और आखिरते कठिन शासि पवार्य आल्ल आल्लर अनुग्रह और रहमकरण जदि तुम्हारे ना थकित स्नेहशील और दयावान ना हईत তাহা হইলে এই যে বিষয়টি তোমাদের মধ্যে ছড়ানো হইয়াছিল তাহার পরিণাম হইত ভয়ঙ্কর ইয়ীন অত্য বিসুত আয়তো নি স ولولا فضل الله عليكم ورحمته ما زك منكم من احد ابدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم هي يمंदर لوকেরা شيطানের পদচিহ্ন অনুসরণ করিও না যে কেহ ওর অনুসরণ করিবে সে তো তাকে ও পাপ কাজেরই হুকুম आल्लार अनुग्रह एहार रहमकरण जदि तुम्हारे ना थकित ताहा हईले तुम्हारे मध्य कह पा पवित्र हईते बर आल्ल जहाँ के चाहें पाकवित्र करा दें और आल्ला सर्वाधिक शोन और जानें ولا يأتلفن الفضل منكم والسعه ان يؤتوا للفقراء والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا ويصفحوا الا تحبون ان يعفر الله لكم الا تحبون يغفر الله لكم والله غفور رحيم তোমাদের মধ্যে যাহারা অনুগ্রহশীল ও সামর্থ্যবান তাহারা যেন কসম খাইয়া না বসে যে তাহারা নিজেদের আত্মীয় স্বজন গরিব মিসকিন ও আল্লাহর পথের মুহাজির লোকদিগকে সাহায্য করিবে না তাহাদিগকে তো ক্ষমা করা ও মার্জনা করা উচিত তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদিগকে মাফ করিয়া দিবেন আর আল্লাহর পরিচয় এই যে তিনি বড়ই ক্ষমাশীল করুণাময় যেসব লোক সচ্চরিত্র ও সাদা মুমিন স্ত্রী লোকদের উপর মিথ্যা দোষারোপ করে তাহাদের উপর দুনিয়া ও আখিরাতে লান করা হইয়াছে আর তাহাদের জন্য রহিয়াছে বিরাট শাস্তি ও নদিম আলসি নাইম অন তাহারা যেন সেই দিনটির কথা ভুলিয়ে না যায় যখন তাহাদের নিজেদের জিহা তাহাদের নিজেদের হাত পা তাহাদের ক্রিয়াকর্মের সাক্ষ্যদান করিবে এসি হিম উল্লহদিন মুহু অল মুদিন সেই দিন আল্লাহ তাহাদিগকে সেই প্রতিদান পুরোপুরি দিবেন যা তাহারা পাওয়ার যোগ্য আর তাহারা জানিতে পারিবে যে আল্লা সত্য এবং সত্যকে সত্য হিসেবেই তিনি প্রকাশ করেন اولائك مبراءون مما يقولون لهم مغفرة كريم خراب চরিত্রের স্ত্রী লোক خراب চরিত্রের পুরুষদের যোগ্য এবং খারাপ চরিত্রের পুরুষ খারাপ চরিত্রের স্ত্রী লোকদের যোগ্য অনুরূপভাবে সৎ চরিত্রের স্ত্রী লোক পুরুষদের জন্য এবং সচ্চরিত্রের পুরুষ সচ্চরিত্রের স্ত্রীলোকদের জন্য যোগ্য তাহারা নিষ্কলঙ্ক সেই সব কথা হইতে যাহা লোকেরা রচনা করিয়া থাকে তাদের জন্য রহিয়াছে ক্ষমা এবং সম্মানজনক রিজিব হে ইমানদার লোকেরা নিজেদের ঘর ছাড়া অন্য লোকদের ঘরে প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত ঘরের লোকদের নিকট হইতে সম্মতি না পাইবে ও ঘরের লোকদের প্রতি সালাম না পাঠাইবে এই নিয়ম তোমাদের জন্য কল্যাণময় আশা করা যায় যে তোমরা ইহার প্রতি অবশ্যই খেয়াল রাখিবে তারপর সেখানে যদি কাহা না পাও তবে ঘরে প্রবেশ করিবে না যতক্ষণ পর্যন্ত তোমাদিগকে অনুমতি দেওয়া না হইবে আর যদি তোমাদিগকে বলা হয় ফিরিয়া যাও তাহা হইলে তোমরা ফিরিয়া যাইবে ইহা তোমাদের জন্য অত্যন্ত শালীন ও পবিত্র কর্মনীতি আর তোমরা যাহা কিছু করো আল্লাহ উহা খুব ভালোভাবেই জানেন অবশ্য তোমাদের জন্য ইহাতে কোনো দোষ নাই যে তোমরা এমন সব ঘরে প্রবেশ করিবে যাহা কাহো বসবাসের জায়গা নয় আর সেখানে তোমাদের কোনো কাজের জিনিস পড়িয়া রহিয়াছে तुम्हरा जापन करो, करो सब्लामायबी मुमिन पुरुष दिग के बोलताहारा जान निजे दृष्टि संजत राखे और निजे लज्जा स्थान समूह हिफाजत कर ইহা তাহাদের পক্ষে পবিত্রতম নীতি যাহা কিছু তাহারা করে আল্লাহ সে বিষয়ে পুরা পুরী অবুহিত অকুলিহীন ফুরু যহন ও দিন ইন্মুরিহীনহীন ولا يَبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي من الرجال أو الطفل أو الطفل الذين لم يظهروا على عورات النساء আর হে নবী মুমিন মহিলাদিগকে বলিয়া দাও তাহারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে लज्जास्थान गेफत करा देखा जहाँ प्रकाश हटे छाड़ा जानल द्वारा सजसजा प्रकाश ना कर तब ये लोक दे सामने छाड़ा निजेदी पिता स्वमीर पिता निजेद्रामी पुत्र निजे, शामी, पीता, पीता, निजे, पुत्रो, पुत्रो, निजे देर भाई भाई पुत्र बंदर पुत्र निजेद मिलाम स्त्रीलोक निजे दास सेकम गई सब अब जहाँ स्त्रीलोक गोपन विषय वाकिफ हाल नयारा जान निजे गोपन सौंदर्य लोकदिग के जानावार उद्देश्य जमीन ऊपर सजरे पाफिलिया चलाफिर ना कर हे मुमिन लोक तुमरा सकते मिलिया आल्लर निकट तबा करो আশা করা যায় তোমরা কল্যাণ লাভ করিবেলিয় অগ্নি ওল্লো নানিম তোমাদের মধ্যে যাহারা জুড়িহীন ও নিঃসঙ্গ अनुग्रहदीग दाश के धनी करिए दिवे आल्ला बड़ई प्राचुर्यशाली और महाज्ञ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 নবপুর রহিম আর যাহারা বিবাহের সুযোগ পাইবে না তাদের উচিত নৈতিক পবিত্রতা অবলম্বন করা যতক্ষণ না আল্লাহ সিও অনুগ্রহে তাহাদিগকে ধনী বানাইয়া দেন আর তোমাদের দাসদাসীদের মধ্যে হইতে যাহারা চুক্তিপত্র করার দরখাস্ত দিবে তাহাদের সহিত চুক্তিপত্র করো যদি তোমরা জানিতে পারো যে তাহাদের মধ্যে কল্যাণ রহিয়াছে আর তাহাদিগকে সেই ধনসম্পদ হইতে দাও যাহা আল্লাহ তোমাদিগকে দিয়েছেন। আর তোমাদের দাসদাসীরাই যখন নিজেরাই সতীসাধ্য চরিত্রবতী থাকিতে চায় तक वैषयिक स्वार्थेग के विश्वृत्ति करते बाध्य कर आल्लाह क्षमशी और अकाट्ट हिदायत सम्पन्न आयात आर जे पूर्वे अतीत हईया शिक्षा प्रद दृष्टान समूह तुम्हारे सामने पेश करिया आल्लाभिरु लोकर नसीहत समूह पाठी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 مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي আকাশ আকাশমন্ডল ও ভূমন্ডলের জ্যোতিস্বরূপ তাহার জ্যোতির দৃষ্টান্ত রূপ যেমন একটি তাকের উপর একটি প্রদীপ রাখা হইয়াছে প্রদীপ একটা চিম্নির মধ্যে চিমনিটি দেখিতে এইরূপ যেমন মতির মতো ঝকমকে তারকা আর সেই প্রদীপটিকে জয়তুনের এমন এক বরকতময় গাছের তৈল দ্বারা উজ্জ্বল করা হয় যাহা না পূর্বের না পশ্চিমে যাহার তোল আপনা আপনি উছলাইয়া পড়ে আগুন উহাকে স্পর্শ করুক আর নাই করুক আলোর উপর আলো আল্লাহ তাহার জ্যোতির দিকে যাহাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন তিনি লোকদিগকে উপমার সাহায্যে কথা বুঝাইয়া থাকেন তিনি প্রতি বিষয় সম্পর্কে ভালো ভাবে ওয়াকি ফাল এদিন উল্লি হিংরচু দি কি সেই সকল ঘরে পাওয়া যায় যেগুলিকে সুউচ্চ ও সমুন্নত করার এবং যেগুলির মধ্যে আল্লাহকে স্মরণ করার তিনি অনুমতি দিয়াছেন সেগুলিতে এইসব লোক সকাল সন্ধ্যা তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে যাহাদিগকে ব্যবসা ও কেনাবেচায় আল্লাহর স্মরণ নামাজ ও জাকাত আদায় হইতে গাফিল করিয়া দেয় না তাহারা সেই দিনকে ভয় করিতে থাকি। যেদিন হৃদয় বিপর্যস্ত এবং চক্ষু পাথর হইয়া যাওয়ার উপক্রম হইবে जान आल्लाह उत्तम अमलर प्रतिफल ताहदिग के दें और तदुपरि अनुग्रह दिया के करें। आल्ला जहाँ के चाहें बिना हिसाब दान करें যাহারা তুফরি করিয়াছে তাহাদের আমলের দৃষ্টান্ত এইরূপ যেমন শুষ্ক পানিহীন মরুভূমির বুকে মরিচিকা তৃষ্ণার্ত ব্যক্তি উহাকেই পানি মনে করিয়াছিল কিন্তু যখন সে সেখানে পৌঁছিল তখন কিছুই পাইল না বরং সেখানে সে আল্লাহকেই বর্তমান পাইল যিনি তাহার পুরাপুরি হিসাব মিটাইয়া দিলেন আর আল্লাহর হিসাব লইতে দেরি হয় না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 অথবা উহার দৃষ্টান্ত এমন যেমন এক গভীর গভীরুদ্রের বুকে অন্ধকার উপরে একটি তরঙ্গ ছাইয়া রহিয়াছে। উহার উপর আরো একটি তরঙ্গ উহার উপর রহিয়াছে মেঘমালা অন্ধকারের উপর অন্ধকার সমাচ্ছন্ন মানুষ নিজের হাত বাহির করিলেও তাহা সে দেখিতে পায় না বস্তুত আল্লাহ যাহাকে জ্যোতি দেন নাই তাহার জন্য আর কোন আলোই নাই তুমি কি দেখিতে পাও না যে আল্লাহর মহিমা ও পবিত্রতা বর্ণনা করিতেছে সেই সব কিছু যাহা আকাশ মন্ডল ও ভূমন্ডলে অবস্থিত রহিয়াছে আর সেই পক্ষীগুলো যাহারা পাখা বিস্তার করিয়া উড়িয়া বেড়াইতেছে প্রত্যেকেই নিজের নামাজ ও পবিত্রতা বর্ণনার নিয়ম জানে আর তাহারা যাহা কিছু করে আল্লাহ সে সম্পর্কে পুরাপুরি ওয়াকি ফাল আকাশমন্ডল ও ভূমণ্ডলের বাদশাহী আল্লাহরই জন্য আর তাহার দিকেই সকলকে ফিরিয়া যাইতে হইবে أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسْجِي سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهُ ثُمَّ يَجْعَلُهُ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مِنْ جِبَالٍ فِيهَا مِنْ بَرَدٍ فَيُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ وَيَصْرِفُ عَنْ مَنْ يَشَاءُ तुम्हें लक्ष्य करना आल्लाघमला धीरे धीरे परिचालित कर पर खंडगली परस्पर एकत्रित सम्मिलित करतपर उभूत और घूनीभूत कर देख जभ्यंतर हईते बिस्टिर फोटा टपकइया था उच्च पहाड़गुलिर सर्षण करें अतपर जहाँ के इच्छा उच्छाई रखें उहार विद्युत चमक चोख के झलसइया दें आवर्तन घटाइए विशेष शिक्षा रही है चक्षुष्मान लोकरक আল্লাহ প্রতিটি প্রাণী ও জীবকেই এক প্রকারের পানি হইতে সৃষ্টি করিয়াছেন উহাদের মধ্যে কোন কোনোটি বুকের উপর হামাগুড়ি দিয়া চলে কোন কোনটি দুই পায়ে ভর করিয়া চলে আবার কোন কোনটি চারপায়ে ভর করিয়া চলে তিনি যাহা কিছু চাহিদ সৃষ্টি করেন তিনি প্রতিটি বস্তুর উপর শক্তিমান আমরা সুস্পষ্ট ভাষায় মহাসত্য প্রকাশকারী আয়াতসমূহ নাজিল করিয়াছি এখন আল্লাহ যাহাকে চাহিবেন তাকে সিরাতাল মুস্তকিমের দিকে পথ নির্দেশনা দেবেন এই লোকেরা বলে আমরা ইমানানি আছি আল্লাহ ও রাসুলের প্রতি আর আমরা আনুগত্য মানিয়া লইয়েছি। কিন্তু তারপর তাহাদের মধ্যে হইতে একদল লোক আনুগত্য হইতে মুখ ফিরাইয়া চলিয়া যায় এইরূপ লোক কখনোই মুমিন নয় তাহাদিগকে যখন আল্লাহ ও তাহার রাসুলের দিকে ডাকা হয় যেন রাসুল তাহাদের পারস্পরিক বিবাদ বিসম্বাদের ফেসলা করিয়া দেন তখন তাহাদের মধ্য হইতে একটি দল পাশ কাটাইয়া চলিয়া যায় অবশ্য সত্য যদি তাহাদের আনুকূল্য করে তাহা হইলে তাহারা রাস্তুলের নিকট বড়ই আনুগত্যশীল লোক হিসাবে উপস্থিত হয় তাহাদের অন্তরে কি মুনাফিকির রোগ প্রবেশ করিয়াছে কিংবা তাহারা সন্দেহে করিয়া গিয়াছে অথবা আল্লাহ ও তাহার রাসুল তাহাদের প্রতি জুলুম করিবেন বলিয়া তাহাদের ভয় হইতেছে আসল কথা এই যে তাহারা নিজেরাই তো জালিন ইমানদার লোকদের কাজ তো এই যে যখন তাহাদিগকে আল্লাহ ও রাসুলের দিকে ডাকা হয় যেন রাসুল তাহাদের মামলা মোকদ্দমার ফসলা করিয়া দেয় তখন তাহারা বলে वस्तु तो रूप लोकर आई कल्याण लाभ कर सफल हईबे से आल्ला रसुलर हुकुम पालन कर आल्ला के भय तहार नाफरमानी हईते दूरे था এই মুনাফিকরা আল্লাহর নামে কড়া কড়া শপথ করিয়া বলে আপনি হুকুম দিলে আমরা ঘরবাড়ি হইতে বাহির হইয়া আসিব তাহাদিগকে বলো শপথ করিও না তোমাদের আনুগত্যের অবস্থা খুব ভালো জানা আছে তোমাদের ক্রিয়াকলাপ সম্পর্কে আল্লাহ বেখবর নন উল আপরুল বলো আল্লার অনুগত হও এবং রাসুলের অনুসরণকারী হইয়া থাকো কিন্তু তোমরা যদি মুখ থাকো তাহা হইলে খুব ভালোভাবে জানিয়ে লও উপর যে কর্তব্য পালনের দায়িত্ব চাপানো হইয়াছে সেজন্য রাসুলই দায়ী আর তোমাদের উপর যে ফরজের বোঝা চাপাইয়া দেওয়া হইয়াছে সেজন্য তোমরাই দায়ী তাহার আনুগত্য করিলে তোমরা নিজেরাই হেদায়ত পাইবে অন্যথায় পরিষ্কারভাবে বিধান পৌঁছাইয়া দেওয়া ছাড়া رسول العرق نو دائت تونين وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كنستخلف الذين من قبلهم ولا يمكن ان لهم دينهم الذي ارتضوا لهم ولا يبدل انهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فاولئك هم الفاسقون তোমাদের মধ্যে যে সব লোক ঈমানানি আছে অনেক আমল করি আছে আল্লাহ তাআলাদের ওয়াদা করি যে তিনি তাহাদিগকে তেমনিভাবে দুনিয়ায় খিলাফত দান করিবেন যেমনভাবে তাহাদের পূর্বেকার লোকদিগকে বানাইয়াছিলেন তাহাদের জন্য তাহাদের এই দিনকে মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়া দিবেন যাহাকে আল্লাহ তাহাদের জন্য পছন্দ করিয়াছেন এবং তাহাদের ভয় ভয়ভীতির অবস্থাকে শান্তি ও নিরাপত্তামূলক অবস্থায় পরিবর্তিত করিয়া দিবেন তাহারা শুধু আমারই বন্দিগি করিবে এবং আমার সাথে কাহাকেও শরিক করিবে না অতপর যাহারা কুফরী করিবে তাহারাই আসলে থাসিক লোক নামাজ কায়ে করো জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো আশা করা যায় যে তোমাদের প্রতি রহম করা হইবে जे जे, सब लोग कुफरी के ए ताहारा ओ दिबे। और सम्पर्णा पृथ्वी खराब مِن قَبْلِ صَلاةِ الفَجرِ وَحِينَ تَبَاوَنُ ثِيَابُكُمْ مِنَ اللَّيْلِ وَمِن بَعْدِ صَلاةِ العِشاءِ ثَلاثُ أُورَاسٍ لَكُمْ لَيسَ عَلَيكُم وَلا عَلَيهِم جَناحٌ بَعدَهُنَّ طَوافُونَ عَلَيكُم بَعضُكُم عَلَى بَعضٍ হে ইমানদার লোকেরা তোমাদের মালিকানাধীন দাস দাসী আর তোমাদের সেই সব সন্তান যাহারা এখনো বুদ্ধির পরিপক্কতা পর্যন্ত পৌঁছায় নাই তিনটি সময় যেন অবশ্যই অনুমতি লইয়া তোমাদের নিকট আসে ফজরের নামাজের পূর্বে দীপ্রহরে যখন তোমরা কাপড় খুলিয়া রাখিয়া দাও আর ইশার নামাজের পর এই তিনটি তোমাদের গোপনীয়তা অবলম্বনের সময় ইহার পর তাহারা বিনানুমতিতে আসিলে তাহাতে না তোমাদের কোনো দোষ হইবে না তাহাদের তোমাদের পরস্পরের নিকট তো বারবার আসা যাওয়া করিতেই হয় এইভাবে আল্লাতালা তোমাদের জন্য তাহার বাণীসমূহের বিশ্লেষণ করিয়া থাকেন তিনি সবকিছু জানেন তিনি অত্যন্ত কুশলী وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم আর যখন তোমাদের সন্তানরা বুদ্ধির পরিপক্কতা পর্যন্ত পৌঁছিবে তখন তারা অবশ্যই জানতেমনি ভাবে অনুমতি লইয়া আসি যেমন তাহাদের বড়রা অনুমতি লইয়া আসে এইভাবেই আল্লাহ তাহার আত তোমাদের সামনে উন্মুক্ত করিয়া দেন তিনি সর্বজ্ঞ ও বিচক্ষণ আর যেসব স্ত্রী লোক যৌবন কাল অতিবাহিত করিয়াছে বিবাহ করার আকাঙ্ক্ষি নয় তাহারা যদি নিজেদের চাদর খুলিয়া রাখে तब दोषा तब सौंदी लज्जाशील सबकि और शोन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 أو بيوت أعمامكم أو بيوت عناتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا কোন অন্ধ পঙ্গু বা রুগ্ন ব্যক্তি কাহার ঘর হইতে কিছু খাইলে কোনো দোষ হইবে না আর তোমাদের কোনো দোষ না নিজেদের ঘর হইতে খাইলে কিংবা নিজেদের বাপদাদার ঘর হইতে অথবা নিজেদের মা নানির ঘর হইতে নিজেদের ভাইদের ঘর হইতে নিজেদের বন্ধুর ঘর হইতে চাচাদের ঘর হইতে খালাদের ঘর হইতে কিংবা এমন ঘর হইতে যা চাবি তোমাদের হাতে অর্পণ করা হইয়াছে অথবা নিজেদের বন্ধু শুহৃদদের ঘর হইতে তোমরা একত্রিত হইয়া খাও কিংবা ভিন্ন ভিন্ন ভাবে খাও তাহাতে কোনো দোষ নাই घर समूह प्रवेश कर समय कल्याण बड़ई बरकत और पवित्र ये आल्ला तुम्हारे सामने आयात समूह वर्णना करें आशा जाए तुम्हरा बुझिया क्या करीबी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 মুমিন তো আসলে তাহারাই যাহারা আল্লাহ ও তাহার রাসুলকে অন্তর হইতে মানিয়া লয় আর কোনো সামাজিক ও সামষ্টিক কাজে তাহারা যখন রাসুলের সহিত একত্রিত হয় তখন তাহার অনুমতি না লইয়া তাহারা চলিয়া যায় না যে সব লোক তোমার নিকট অনুমতি চায় তাহারাই আল্লাহ ও তাহার রাসুলকে মানে অতএব তাহারা যখন নিজেদের কোনো কাজের জন্য অনুমতি চাহিবে তখন তুমি যাহাকে ইচ্ছা অনুমতি দান করো আর এই ধরনের লোকদের জন্য আল্লাহর নিকট মাঘ ফিরাতের দোয়া কর আল্লাহ নিশ্চিত ক্ষমাশীল ও দয়াবান হে মুসলমান গন রাসুলের আহ্বানকে তোমাদের মধ্যে পরস্পরে আওভানের মতো মনে করিও না আল্লাহ সেই লোক খুব ভালোভাবেই জানেন যাহারা তোমাদের মধ্যে হইতে পরস্পরের আড়াল লইয়া চুপে চুপে সরিয়া পড়ে রাসুলের হুকুম অমান্যকারীদের ভয় থাকা উচিত তাহারা যেন কোন ফিতনা জড়াইয়া না পড়ে কিংবা তাহাদের উপর মর্মন্ত আজাব না আসে আলিল্লি ও যা নাই নো ও কুল থাকিও আসমান ও জমিনে যাহা কিছু আছে সবই আল্লাহর জন্য তোমরা যেরূপ নীতিভঙ্গি গ্রহণ করো কেন আল্লাহ তাহা জানেন যেদিন লোকেরা তাহার দিকে ফিরিয়া যাইবে সেদিন তিনি তাহাদিগকে বলিয়া দিবেন তাহারা কি সব করিয়া আসিয়াছে তিনি তো সব বিষয়েই জানেন